الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوصل عليه ونعود بالله من سروره ومن خطيات ومن, ومن شيئات أعمالنا من يزيله فلا مضللا ومن يضلل فلا عاديلا ونشهد أن لا إله إلا الله واحضرنا كرسلا ونشهد أن قيدنا ومولانا محمدنا وعبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارشه سلم أما بعد فأعوذ بالله للسيطان الرحيم بسم الله الرحمن الرحيم <تصفيق> انَّا رفعنا لك السماوات والارض يوم الوفاء فبيناني يحملنها واثقلنا منها واحمَلناها من إنه كان ضرور منه زولا وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافس ثلاث وإن صلى وصلى وصلى أنه مصل إذا حزك كذبه বুজুর্গানিগত বাইক দুখ্যা জাল্লাপুর আলামী প্রত্যেক গোপাল জিনিসের জন্য কিছু আলামত রেখেছে জিনিসটা যতই গোপন হোক কিন্তু তার নমুনা পূর্তি বুঝালে একটা লোক যদি কাপের হয় কুকুরে আলামক তার চেহারা এর একটা সাপ কথা বুঝা যাবে দেখা যায় চেহারা দেখলে বোঝা দেবে এ লোকটা এই ভিতরে অনেক আল্লাহ দেখতে দেখেন এক লোক বুঝু বসুতর উৎপাদন কবিতা দেখেন তো সরাসরি না কিছু বললেন না সরাসরি বলতে আগে থেকে পরিচয় মহাপত না থাকলে ক্ষতি হয়ত বি মহাপত না থাকলে আগের থেকে সরাসরি না বল উনিও সরাসরি বললেন না বস্তিতে অর্ড করতেছিলেন কোন কথাটা বলল যাচ্ছে আমার কি হলো আমরা আমাদের দৃষ্টি হিসাব করি না আমি উজুর পানের মধ্যে দৃষ্টি হিসাবত না করার বোনার আদালত দেখতে একটা লোক কুদৃষ্টি করে নজরে হিসাবত করে না চোখের খেয়াল করে আল্লাহ তালা ওনাদেরকে একটু অন্তর দৃষ্টিদার করছেন উজুর পানি দেওয়া কিন্তু তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য আমরা ইমামকে অনুসরণ করি ইমাম আবহাওয়া আস্তা তো লোক ওনারা জমানোর অবস্থা উজোর দেখলে আমি আপনার কাছে টোভা কর আল্লাহ আল্লাহ অল্প সৃষ্টি কাজ করছেন হচ্ছে একটা গোপন জিনিস আলামটা বোঝা যাবে আগ্রহ করছি আমাদের যাওয়ার আসছে হবে তার ভিতরে গ্রাম সৃষ্টি হবে ঠিক আপনার ভিতরে ইমান আছে না মোটামুটি আছে এটা আপনি চাইলে আমি চাইলে আজকে হয়ে যায় কুনা করলে অঙ্ক হয়ে যায় যেটা কি করলাম ওনাটা করতে যে আল্লাহ তারা অনেকজন ন্যায় মতার অপব্যবহার করছে দেশে আল্লাহ দেওয়ার অঙ্গ প্রশংস ব্যবহার করলাম এইটুক আহ্লাহ দেওয়ার লাইট ব্যবহার করবে আলো আল্লাহ আল্লাহ সবাই হায়া এটা মনে করছে যে আল্লাহ অনেকগুলো মেয়া মাসায় অথৎ ব্যবহার করতে হয় ম্যায় মতার নামি করতে হয় তখন দাদুদের ইমার তার মাথা ব্রত হয়ে আছে আল্লাহকে নারাজ করার জন্য আল্লাহ এতগুলো ম্যামাত্রে আমি গলস ব্যবহার এই ন্যাবক দূরালে এই কাজ আমি যে কাজে ব্যবহার করলাম এই অবস্থা যদি আমাদের উচিত আল্লাহ তালা ঠোকরা দায়ী করা যে আল্লাহ আমার ফল বেশ নির্মাণ করলে খুশি লাগে সত্তা টাকা মসজিদে দিতে পারলে তারপর অন্ত যদি খুশি হয় ইমান আলামত যদি ব্যতীত হয় কিন্তু দেওয়ার পরে আপনার মানসিক অবস্থা কি হয়েছে অন্তটা খুশি হয়েছে না ব্যতীত হয়েছে ওই রাত্রা করেছে টুকু রোগ আছে রোগ আছে আমরা পাওয়ার পক্ষে ওটার থেকে দূরে থাকি যেটা খাইলেন ডায়াবেটিস হতে পারে এটা এটা খাইলে হে হতে পারে অ্যালার্জি বাড়তে পারে তো ডেহরিক সমস্যা যেগুলো হয় প্রথমত আমরা সেগুলোর থেকে ছুড়ে যাই আর যদি রোগ হয়ে যা আমরা আমরা কাল না করে কোনো এক পা ডাক্তারের কাছে যাই করা হয় জানি যে এই রোগের টাকা দেওয়া হয় খুঁজে বের করা হয় কত যে এক ডাক্তার আমরা সব চিন্তা করে ডাক্তাররা পুরো বড়ি ভাগ করে নিয়েছে এইভাবে সব ভাগ হয়েছে এগুলোতে দূরে থাকি আর ও গেলে তা কিন্তু দিনের পারে আমরা এই কাজটা করি না কি কি জিনিস দেখলে অন্তরে রোগ বাড়ে কি কি জিনিস কি কথা বললে অন্তরের রোগ বাড়ে ওইগুলোতে ঘুরে থাকতে হবে শরীরের রোগের থেকে তো অন্তরের রোগ সিজার শরীরের রোগের চিকিৎসা করা সুন্দর অন্তরের রোগের চিকিৎসা করা অন্তরের রোগ আল্লাহ কলা সমাঘাত আমি পাপিয়েছে যে দামি দামি বিল্ডিং দামি দামি গাড়ি আমার বিভিন্ন ধরনের নামক নিয়ে রেখেছি এইগুলোর থেকে টাকায়ও এখনো নজর পড়া নজর পড়লে গুরুত্ব দিলেন মাটি পোড়াই তো বানাইছে মাটি আপনি যখন ইচ্ছা করেন দেখাবেন খুব সুন্দর বাস এরপর একটা দায়িত্ব আমার হওয়া কথা আপনার হতো করে এখন এই লোক আপনাকে নিয়ে যাবে দেখতেছেন বিল্ডিং তো তুলে কথা আল্লাহ আল্লাহ নাই লম্বা লম্বা বৃষ্টি করবো লম্বা লম্বা বৃষ্টি করা হবে টাকা ধরিতরে এই সুন্দর সুন্দর অট্টালিকা আর লেটেস্ট মডেলের গাড়ি এগুলো কারো বস্তা আছে কারো তিনটা আছে কি দিতে নামানো হবে নামানো হবে নামা ইতিহাস আমরা নিজে ঢোকাই দেওয়া হবে আলোকে বাসাতে বিল্ডিং এ না এমনও মানা ঘটছে না রাস্তার হয়ে গেছে রাস্তারে না হয়ে গেল আমাদের ভয় লাগে ভয় লাগে নাই দানটা চলে গেছে কিছু ভয় লাগে তো ডান চলে গেল তুই ভেয়ে হচ্ছে তারা বললেন যদি একদম খারাপ ভয় পাওয়া যায় এই ভয়ের কারণে আমরা তোমার কোনো ব্যবস্থান দিয়ে রাস্তরে যাই হ্যাঁ তোর শরীরটা ভালো একদম একটা খেয়াল করে যদি কোনো মোর্দা নম্বর জড়াই করে মোর্দা এই জন্য আমাদের একটা গলত আমি বলতেছিলাম যে কষ্ট করে এ লোকের লাইন বানাইল তারা জীবনের সে রাস্তায় মারা গেছে সকাল পর্যন্ত থাকলে কি ভর্তি হয়েছে রাত্রে পান এত রাস্তারে পান হবে না তখন তখন সম্ভব পাম না কোথায় থাকতে দেওয়া হয় একা কেমন পরে গলায় গামছা লাগাই তখন রয়ে গা দেখেন পরিবারকে দিন দাব না ছেলে মেয়েকে দিন না বানাইলে কি হইতে পারে দুটো নমুনা গ্যালে মধ্যে কি হলো যে ঘরে আপনাকে দু তিন ঘন্টার জন্য রাখা হলো না এরকম ঘর যদি আপনি রস্তা ওই গাড়িটা করতে হবে ও গাড়ি ঘোড়া নজর দেড়া দিচ্ছেন ও যাতে দিলের মধ্যে লোক ঢুকবে তাহলে না যায় পয়সা নিজের আওয়াম কমিশনে গান রাজ্যের মানুষের অন্তরে চাহিদা সৃষ্টি করে গান রাজ্যের মধ্যে আল্লাহ এই জন্য আমাদেরকে হারাম করে দিতে শুনবা শুনবা তোমার ভিতরে সর্বক্ষণ এই চাহিদা সৃষ্টি হবে এক সময় এইভাবে আমাদের এক কোনার কোন অন্তরের ভিতরে এক একটা রোগ সৃষ্টি হয়েছে আমি বলতেছিলাম দুনিয়ার রোগ যেগুলোতে সৃষ্টি হয় ওগুলোর জন্য আমরা দূরে থাকি তাহলে রোগ যেগুলো থেকে সৃষ্টি হয় সেগুলো তোমার থেকে ঘুলে থাকে না আল্লাহ তো কোরআনে গুলে গুলে বলে দিলে তোকে বিবাদ হতের বিবাদ दील, का है दील तुझी है, हमें दिल रोगी पारस्परिकीवन जब हाथी से बना जरा दुनिया दिखे तुम्हारे ऊपरे साथ कम मिला मैा करसा करो तो तुम्हारे दुनिया लोक आज বাড়িতে এরকম দেখলাম আমার সাথে দুনিয়ার নিজের তোমার থেকে তারা নিতে তাদের সাথে এদের সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত সময়ে বেঞ্জে পার হয়ে গেছে আর আমার লাগে এই কথা পুজো রাত ছিল তার মনে ভোগান ব্যাপারে বিশ্বস্থলী দিক থেকে নজর করা বেশি মিলাম করা নিশ্চিত করা হয়েছে যাক বিত যাক যাতে তার সম্ভব এর ভিতরে তা আর দিনের ব্যাপারে বলা হয়েছে যে তোমার থেকে উপরে তার সাথে কাজ হয় না কারণ আমি যে একদিন করেছি তা আমার এই হালা করি আবারও শুরু করা উচিত আমিও ব্যবসায়ী ভাবলেই আমার দিকে করলে আপনার দিনটাকে আরো অন হয়ে আল্লাহ সবচেয়ে হাতির মধ্যে আমাদেরকে কত সুন্দর করতে। করছে দুনিয়ার ব্যাপারে তোমার থেকে নিচে তার সাথে ব্যবহার আর দিনের ব্যাপারে যে তোমার থেকে উপরে তার সাথেও নাম করুন আর বর্ধমীয় দুনিয়ার ব্যাপারে যে তোমার থেকে বিদ্যমান্তার সাথে মিলামেখা করো না তোমার দিল্লিকে সেখানে বেড়াইতে দেখতে দিও না দেখে সব তোমার সচেতন হবে না তখন কি তখন কি হবে এজনে মহিলাদেরকে কুটাই লাই দেওয়া হবে গুটাই লাইকি দেওয়া হবে না সব পুরুষের বিভিন্ন হাত ধানি রাখার তুলনা নাই সন্ত্রু পারিলে মনে করছেন একটা জায়গায় এখন জায়গা একটা দিকে সব জায়গায় তারা গেছেন মানবন্দা শূন্য হয়ে গেল কথা আমি অবস্থায় বলব কি বলবো তার এরকম প্রত্যেক দিন আর তাদের এক জায়গায় হওয়া মানে এই সমস্ত দামি দামি কাপড় অলক রানীটা ভালো হ্যাঁ তার ওগুলো যখন যাবে গল্প নিয়ে আসবে তার মাথার মধ্যে একটা লক ঢুকবে আমার দেবাস খারাপ হয়ে গেছে আপনার দেব দেখতে আর সিমিল যারা নিচ্ছে এবং যদি কম তাদের সাথেও বেশি ওঠা বাসা করতে বাংলা করা হ্যাঁ না কোন প্রয়োজনীয় কাজে যা দুনিয়ার লোক আক্রান্ত ইসলামের প্রত্যেকটা আবস্থা এত সুন্দর দেশ থেকে সুন্দর আগ্রহ দিতে পারে আমার এক বলেন প্রত্যেকটা হুকুম প্রত্যেকটা সুন্দর সুন্দর সহজ এবং পরিপূর্ণ প্রত্যেকটা বিধান আপনি অন্য যে বিধানের এটা সুন্দর এটা এটা পূর্ণ পরিপূর্ণ এই আজ থেকে মুসলমানদেরকে কুপি দাঁড়িয়ে জঙ্গি বাজি বানানো হয়েছে হেউ করা হয়েছে কারণ একটাই যে যে আছে আছে এগুলো বস্তা পশা আবদ্ধ জ্ঞান বিজ্ঞানের উন্নত সাথে সাথে জ্ঞান বিজ্ঞানের উন্নতির সাথে সাথে মানুষের ভিতরে এই কম্পেয়ার করা যাচাই করার একটা ক্ষমতা বাড়ছে যাচাই করার একটা ক্ষমতা বাড়ছে এই ক্ষমতা কারণে এখন তারা দেখতেছে তাদের ধর্মের লোকেরা শতক্ষুপ্ত মুসলমান হয়ে গেছে খ্রিস্টান ধর্মের লোকেরা শতক্ষুপ্ত ভাবে মুসলমান হয়ে গেছে তখন ইসলামের এত উন্নত যে এর থেকে মানুষে ফেরাতে পারে না আর এদের জঙ্গিবাদে আখ্যায়িত করে এদেরকে সন্ত্রাস আখ্যায়িত করে এখন হামলা চলে সন্ত্রাস নামে সন্ত্রাস প্রস্তুতি করতেছে করতে মানুষ সন্ত্রাস বুনিয়াতে হয় যে মানবাধিকারে সবচেয়ে দেখি গুনিয়াওয়া দিচ্ছে তার দেশে সবচেয়ে বেশি মানবাধিকার লম্বিত আমি একদিন বলছিলাম পুলিশটা ব্যানারটা নেই রাখে কম দলার সাথে রাখে আপনার জানেন নিরাপত্তা ডাকারটা যদি আপনার টাকা না পাই তুমি খালি পকেটে বেরোলে যাবে আমাদের জন্য কিন্তু সাথে রাখা নেই সেখানে কেউ খালি থাকে করে আপনার যে সন্তান পুলিশটা কি পরিমাণ আমেরিকাতে পরিমাণ রসা হয় তারা এই ব্যারটা আপনার গান রক্ষা করার জন্য নিরাপত্তা দিতে পারলেন দলের খাতে আসতে সেই দেশের প্রেসিডেন্ট মানবাধিকারদের লাই বাংলা ভূতের মুখে রাম নাম বলে এরকম দেখ তোমার তুমি কোন মানবাধিকার সন্তান তোমার থেকে কোন সন্তান এই জন্য তাদের আদর্থ আছে এটা হচ্ছে না পারে এখন এটা করছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে কুপি গাড়িওয়ালা থেকে সন্ত্রাসী বলতে জঙ্গিবাদী হল রাশিয়া যখন টোকাটোকো হয়ে গেল কমন ইলামের পতন হল তখন তারা চ্যালেঞ্জ করল গণতন্ত্রের যে একমাত্র উন্নতি এবং কামিয়াবির চূড়ান্ত রাস্তা তা এটা তারা চ্যালেঞ্জ করলো এর উপর তারা বহু ভয় হয়েছিল গণতন্ত্রের একমাত্র কামিয়াজি এবং উৎপত্তি রাস্তা আবার প্রমাণ হয়েছে অতন্ত সম্পূর্ণ ভুল কথা গরব কথা একজনের জড় হয়েছে এখন যে কোনো ভাবে বমিটা বন্ধ জ্বরের একটা ফ্লাইট থাকে এটা কোন কারণে বন্ধ হয়নি জ্বর হওয়া দেখ গণতন্ত্রটা করেছি ছিল সমাজতন্ত্র গণতন্ত্র দুটো মানুষের মধ্যে আত্মান জমি পার্থক্য হয়েছে ইসলামে এখন ব্যবদান হয় ধরি করেন কিন্তু গণতন্ত্র যত পার্থক্য হয় অত পার্থক্য হয় তো অনেক সাইড একটা ঠিক আছে সমাজতন্ত্র যে কোনো কারণে হোক সে সমাজতন্ত্র নাই তো সেটা হয় গণতন্ত্র ঠিক হবে গণতন্ত্র পতন হয়েছে গণতন্ত্র একমাত্র ঠিক গণতন্ত্র একমাত্র ইসলাম ইসলামের আকর্ষে থাকলে গণতন্ত্র মায়ের ভেঙেছে এই জন্য তাদের মাথা খাওয়াবে কিন্তু আল্লাহ তাল আদা করেছে আফিসকে বারবার এসেছে যতই তারা গুরুত্ব যতই কিছু একটা ব্রাট জাহাজ মাথা সংক্রান্ত তারা তার উপরে করে করবে কোন কিছু করে তাদেরকে হকের থেকে ছাড়ানো যাবে অসের থেকে সরানো যাবে না তা আল্লাহ রহদা আল্লাহ জিন্দা দিতে দেখেন না আফগানিস্তান দখল করলো এরাক দখল করলো তাই ওখানে মুসলমানদেরকে তাদের আদর্শ থেকে তারা সরাইতে পারছে না আল্লাহাচ্ছে আর কারোর সঙ্গে বাধা রক্ষা অল্লাহ থেকে মুসলমান থেকে গুরুত্ব করার জন্য বহু আমার মূল কথা ছিল প্রত্যেকটা গোপন জিনিসের উপরে আল্লাহ আলাপত থাকছেন আমার অন্তরের ভিতরে ব্যাপার আছে কিনা তার জন্য আলাপত থাকছে সেই আলাপতায় আমি তার কথা বললে শিক্ষা বলে অটা করলে অর্থ লাভ করে আমার অত করে এই শিক্ষা হলো বোনা দিকে যে আসলে মনে হোক তার মধ্যে এই চিন্তা থাকবেই থাকতেই যে আসলে মনে না এমন ব্যক্তির মধ্যেও এই থাকতে পারে কিন্তু তা এই তিনটা থেকে মুক্ত করা যে অন্তরের রোগ চিকিৎসা করা এটাই বলতেছিলাম দুনিয়ার অনেক থেকে দূরে থাকি রোগ আমরা কত রকম বাহানা বের করি অন্তরের রোগের ডাক্তার তাহলে আর বাবা জানা পড়াই সেটাই রাখছেন একদমই আল্লাহ কিন্তু পুরাণে আহাজ করছেন যে আল্লাহ সেটা যাও তোমার ব্যবস্থা কিন্তু আমরা যাই আমরা নানান রকম ব্যাখ্যা করছি নানান রকম ব্যাখ্যা করছি একটা দিক হবে অন্তর্থ কাকে বলে কি দূর হবে নিজে জানেও না সেটা দিচ্ছে যে এটা করো এটা বিশাল ভালো হয়েছে আরে এক লাখের দিশা এক লাখের দিশা লাগানো দেয় এটা তারা একজন এক ছিল আগরের কাছে আরে এই কর্মক্ষেত্র ভিন্ন এই কর্মক্ষেত্র ভিন্ন শিক্ষায় পাওয়া ছিল দায়িত্ব দিতে ভিন্ন দিতে ভিন্ন শিক্ষা সেখানে হবে এক মাসের দিকে একটা দুই সাল হয়ে যাবে কতজন দরকার থাকে যে বাজার থাকে তার সাথে রকম আর কত রকম এই এক বড়িতে সবচেয়ে দরকার দরকার নেই সিমিটিক দরকার দরকার আসলে হবে না কিছু ওই এক বড়িতে কিছুই হবে না যারা আমাদের একটা দিক বাবা হবে না কিছু কোনো দিনের সমর্থক আপনাকে নয় খেয়াল করতে গেলে দাওয়া কমা আসতে হবে ইমান দূরে বসাতে গেলে দেখতে হবে আত্মসুস্থি করা কোনো আল্লাহ হবে শরীরের জন্য যেমন ঠিক নাম গান দাওয়া বলা মজবুত করবেন গান সবজি করার কাছে হালাম হালাম ঠিক করবেন গান মুক্তি সালের কাছে অন্তরের মধ্যে চিকিৎসা করবেন সব দুই নয় দুই ভালো সতর্ক থাকতে হবে আর হয়ে গেলে হবে চিকিৎসা করা সব যাই তো গত এই আমাদের সম্পর্কে মৌলিক কিছু কথা বলা হয়েছে যা আপনার আমার ভয়াস আমার কাছে আমার নয় এটা সংরক্ষণ করতে হবে আত্মহত্যা সংরক্ষণ করতে হবে এটা দিয়ে আল্লাহ হুকুম তার কাজ নিতে হবে তক্ষু দেখতে হবে অবৈধ থেকে তক্ষুকে রাখতে হবে বৈধ যদি শুনতে লাভ করেন বাপ মায়ের কথা বলেন দিদি কথা বলেন বৈধ কথা করেন গান দেখব যে না চাহিদা সৃষ্টি করে এটা শোনা যাবে জবান আমার বৈধ কথা বলে যেটা বললে মিথ্যা হয় বিবাদ হয় অপমান হয় হাসকের প্রশংসা হয় এই ধরনের নিশ্চিত যত কথা আছে স্বাগত করতে হবে স্বাগত করতে হবে বৈঠকে ব্যবহার করতে হবে ব্যবহার করা যাবে এগুলো হচ্ছে আমার একটা হ্যাঁ ব্যবহার অর্থ আমি বলেছিলাম যে তোমার আমি বলেছিলাম যে এই অর্থটা বোঝার জন্য আর একটা আয় সামনে রাখতে হবে আয় এই আয়ের মধ্যে যারা ওজনের পাম্প দেয় আল্লাহ অন্য ফল যখন তখন কিন্তু করে আর অন্য যখন দেয় তখন দাড়ি বললে একজন সোনা দেখা দিবাস বাড়ি একশো দিলা কম আপনাকে দেখায় একজন দাঁড়িয়ে সোনা দেখছেন এরকম দেওয়ার সময় বেশি দাও দাও একশো টাকা পাইকারের ভাতায় সর্বোত্তম মানুষের টাকারে সামেল হয়ে গেল কম দিলেন আর দেওয়ার চার টাকা রিক্সা ভালো সিদ্ধান্ত হয়েছিল রিক্সাওয়ালা আপনি তারা গরিব মানুষ পাঁচশো টাকা দিয়ে দিলার সময় বেশি এই কিন্তু দুনিয়াটা তার দিনে এরকম দুনিয়া ঢুকছে অত কঠিন গাড়িগুলো আগে যায় নাই তার মারামি লাগবে তোর নামে গাড়ি ছেড়ে দেয় তবে গাড়িগুলো চিনাই যাবে তার বাড়ে বাঁধবে তখন গাড়ি চিনাই আটানোর জন্য একশো ভরা আর বাফারও দাবি ভয়ল কি আট আপনার বেড়েছে আমরা তো বললি মানুষ আমাদের পয়সাও কম কিন্তু আমরা এটা আমার সাথে যারা টাকা আমি যখন দিব তা আল্লাহটা আমাদের দিব আল্লাহটা কাজ করাই করে সেটা বকিল আপনি যখন মুক্ত হচ্ছে কম নিলেন দেওয়ার বেশি দিলেন আল্লাহ রেকর্ড হয়নি রেকর্ড হয় তা আল্লাহ মালে মরকদ দেবে না আপনার হালা ইনকাম বাড়াই দেবে না ভিনটা এত দরকার আমি মনে রাখা ধরে করে আমার তো কি আছে আমাদের সবজি হ্যাঁ পাঁচ টাকা দিই ছয় আমার সবজি আল্লাহ তালা আমার কত আমার কম তাদের জন্য অয়েল ওয়েল কথা বলা এই আয়ের মধ্যে বলতেছে না বলেছে কিন্তু এখন আছে আপনি তো কোরআনের খালি সকলের বয়ে থাকতে হবে না আপনার তক্ষীর দেখতে হবে তপ্তির থাকে তুই তপ্তি দে মানে কি মানে হলে এই যে আপনি একটা কোম্পানির সাথে চুক্তি করছেন আট ঘন্টা ডিউটি দিলেন হয়েছে আপনি পাঁচ মিনিট কম দিয়ে যে লোকের দাড়ি করলায় মাঠে কম দিছিল কম দিছে দুইজন আপনি এমন ভাবে ভাবছেন আপনি হয়ে গেছেন তা আর একজনের দেখা পাইলো না তাহলে আপনি মাকে কম দিবেন দেখেন সব জায়গায় আমি তার উদাহরণ তাহলে তাহলে আপনি ওই লক্ষ্যের ভিতরে দেন মোটা জন হয়েছেন দুই সিটে দিলেন না তাহলে আপনি বাইরে যে পর মোটা হয়েছেন ওই পর বাইরে থাকুন না করে তো এই জন্য মোটা পুঁজি বাংলাদেশ সব জায়গায় এই কথা সামনে রাখতে হবে হ্যাঁ সামনে রাখা করে এখন পরিমাণ আমার কাছে ওলামারা এই তার সাথে সংশ্লিষ্ট জনসাধারণ যদি আল্লাহ কাছে কোনো কাজ আছে আপনাকে কোন পদে বসানো হয়েছে সরকারি পদে হোক বা কোন লিমিটেড কোম্পানি তার কোনো পর্যায়ে বসানো হয়েছে এই পথটা আপনার কাছে আমার এই পর্যায়ের যথাযথ দায়িত্ব আপনাকে আদায় করতে হবে এইখানে বলছে যে কাজ করার কথা যে ঘন্টা কাজ করার কথা সেটা আপনাকে বলতে হবে আপনি সেই পরিমাণ কাজ না করেন করে আসলেন আগে আগে গেলেন করলেন বেশি করলি তো অথচ এমন কোন সমস্যা ছিল না যে এর লাগে আপনি খেয়াল করলেন ওই পদের করলেন অথবা ওই ট্রান্স করার জন্য আপনাকে বেতন দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে বা কোম্পানির পক্ষ থেকে আপনি যে লোকের ট্রান্স করে নিলেন তার থেকে আরো একটা পয়সা দিলেন যে কোনো নামে যে নামে হোক বলেন ম্যারেজ মানি বলেন তাই বলেন হ্যাঁ এটা উঠ হবে এবং এটা এটা আমার হাত এটা আমার অনেক কেন আপনি পাবুকে ঘুরাই নেন কেন আপনি বাচ্চা দেখা দিলেন আপনাদের বেতন দেওয়া হল বাচ্চাটা দেখা দিলেন খারাপ হয়ে গেল আপনি থেকে একটা জিনিস নিয়ে আসেন লোক নিয়ে হ্যাঁ আপনি এমন ধরনের ব্যবহার করবে ঢেলে রাখবেন জিনিসটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আপনি আমার রাখতে হবে যত ধার আনা হয় আমালতার সাথে ব্যবহার করতে হবে নিজের জিনিস জানালে সতর্কতার সাথে ব্যবহার করা হয় কিতাব পাওয়ার জন্য আনলেন বই জন্য বইটা আপনা এক আত্মীয় বন্ধু কিছু খানা ছিলা কথা কথা কিছু পিঠা একটা পাত্রে করে আপনার বাড়িতে হাজিরা মানে ও ভালো হাজিয়া দিলে মহাপত দিলে কালিমা দুধ হয়ে যায় ভালো ভালো ছিল এই মুহূর্তে এই খালি করে যে নিয়ে তাকে বুঝাই আর আপনাদের দেওয়ার যদি থাকে এটা আরো ভালো আপনার সাথে দেওয়ার যদি ঘরে থাকে আপনি মিষ্টি দিলেন শুধু আপলে দিয়ে দিলেন আরো ভালোকে খালি করে আপনি দিয়ে যান আমরা কি করি না অনেক দিন আবার করে নিজের কাজে লাগিয়েছেন আমার ওদের আমাদের খবর আছে আবার লাগে রয়েছে সব জায়গায় মশলা আছে এখানে যে আলকারী হয়েছে আমাদের ব্যবহারে আসবে না এই নাচ নিজের সাথে ব্যবহার করা যদি দেরি হয় সুন্দর করে দেরি দুজনের আলোচনা গোপনে শোনা হলো এটা খেয়াল করা হলো দুইজনের সাথে আসে আজাদ ভিতরে বোন আসার আলাদা পাওয়া গেল যেটা দূর না করলে এই আগারো কাপটাকে নাই ছাড়বে আলোচনা করছে আপনার সাথে কোন বিষয়ে আলোচনা করুন আলোচনা করুন হাতির চাষে আলোচনার সাথে এলিবদিক কাজ কথা বলার সাথে বলে চাইছে এসে কথাগুলো আপনার সাথে আমার না হয়ে গেছে যদি বলেন তাহলে আপনি আমার হাতে খেয়ারাজ করলেন আমার হাতে আর তো মুখে গেল ভাই এগুলো আপনার কাছ থেকে বললেন না কিন্তু আপনাকে বললাম পরামর্শ হয়ে গেল করছে ভাই টাকা এই সুফল ব্যাখ্যা আমাদের কাছে আমার অত দেখা গেল যে এত সরঞ্জাম এর ভিতরে কিছু আছে আমি তো কিছু নমোদায় বললাম জিনিসপত্র আপনার কাছে আমার নয় বিকতে পারবেন কলম দেয় অফিসের সব জায়গায় দেখতে হবে যদি আপনি করতে পারেন তো অফিসের কলম দেওয়া নিজের কলম দিয়ে আমাদের দেখাবে তার বুঝতে কলকাতা মাথা সারটা মাথা সার কলম দিবি নিজের কলকাতা হলে নিজের কলম দেবে আমরা এতটা হইতে পারি নাই পারি না আমরা নিয়োগ করছি মাথা কলম দেব বুঝি মাথার কলম দেওয়া নিজেরটা লিখতে আরম্ভ করি ভ্যাল নেই তো তরকারি বললাম নিজের কাছে তাতে কোনো জোনা নেই নিজের কলম দিয়ে মাদ্রসার ফিখ কোনো জোনা নেই মাদ্রেশা তারা ফপোয়া দেখার মধ্যে ওদের যাতে নিজেদের লিখতে পারে সাইকুল নেই প্রথম ছাত্র প্রথম সাইকল আসিস মানুষ যা আন্দোলনের কারণে ইংরেজরা এদের থাকতে বাধ্য হয় দেখে ইংরেজরা মালতার দিকে বন্দী করে লহমদুলা দান দি আগে বল এই মাহমুদুলা গাওয়া বি হাজির দেশে বারাবার জন্য বলল পজিটিভ পস্তাবছিল আমার দেশে বানায় দেওয়া উনি তাদের কাছে লিখলেন তো সম্ভব করে না বরং আমার বেতন আমি আগে যখন জল ছিলাম তখন যে পরিমাণ ছেলেটা বাড়ানো তো প্রশ্ন হবে না আমার বেতন কমাইতে হবে বারোটাকে করে করেছিলেন তো কমানোর জন্য তার পয়সাটা দিচ্ছি জনগণের পয়সা না। যে পরিমাণ ডিউটি দেওয়ার দিচ্ছে কিনা না দিতে পারলে সে তো খবর লোক আসতে আর যেহমান আসিস কত কথা বলতে কিন্তু লিগেল আছে কথা বললাম কয়ের কথা বললাম লিগেল আছে তুলনায় লোক তারা তো ফালতু কথা বলতো না তিনি কথাই বলছে যে আমার একদিনের বেতন কমাই দেওয়া হবো এরকম নমুনা দেখানো যাবে কারণ তার সাথে টাইমটা আমার এই আমার মধ্যে এত ব্যবহার এই মাপের রঙটা আমাদের সবাই নাই এইটা আমাদের মুখে হবে তাহলে এখনো সোনার মানুষ হতে পারে এখনো পৃথিবী কি হতে পারে সম্পূর্ণ মানুষ তৈরি হতে পারে যার দ্বারা শুধু কল্যাণ হবে কারো কোনো অকল্যাণ আল্লাহ তালাভুষ্ঠিক তার আওয়াজ আছে আর